বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকলিল্লাহিল করিম ও আল্লাহ ওসহাবি আজমাইন ওমানি বাংলার সম্মানিত সুদী দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা গত দুটি পর্বে আমরা আলোচনা করেছিলাম আদম সৃষ্টির রহস্য কথা সে বিষয়ে আলোকপাতের জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা চলুন আমরা পরিচিত হয়নি সর্ব ডান এবং আমার ডানে উপদেশ আছেন আরেক তরুণ আলম শেখ মুখলাসমিন আসাদ মাদানীলক এবং আমার বাবা উপদিষ্ট আছেন বিশিষ্ট আলম ইসলামে চিন্তাবিন শেখ কাজী এবং আমার সর্বাসমিদর্শক আমরা পরিচিত হয়ে নিলাম অতীতদের সাথে এবার চলুন আমরা এগিয়ে যাই কর এই জগতে এমন এক জগৎ যেখানতে থেকে নেওয়া যাবে মানিকরত্ন আসুন আমরা আলোচনা করি করল্লাহ রবুল্লা আলবিন যে কথা বলেছেন ঘটনা প্রবাহ এখানে কি কোনো লীলা খেলা আছে না আল্লাহরুল্লাবিন সেখানে আমাদেরকে সত্যের নির্দেশনা দিয়েছেন শিক্ষার কিছু উপাদান রেখেছেন আমরা প্রথমেই যাব কাজী মোহাম্মদ ইব্রাহিম সালের কাছে আলহামদুলিল্লাহাবাদ আদম সৃষ্টির ঘটনার মধ্যেই মানুষের প্রথম শিক্ষা এই পৃথিবীতে মানুষ কীভাবে বসবাস করবে কোন নীতিতে থাকা উচিত এই শিক্ষাটা সেখানে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা জি যেমন কোনো প্রতিনিধি দলকে বা কোনো কমান্ডো দলকে বা কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় পাঠাবার আগে সব কিছু জানিয়ে দেওয়া হয় বলে দেওয়া হয় গাইডলাইন দিয়ে দেওয়া হয় যে এইভাবে এইভাবে এইভাবে তোমরা সেখানে করবা ঠিক আল্লাহ তালা আমাদেরকে সেভাবে কিন্তু সব কিছু একটা ঘটনার মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন এখানে যেটা অনেকে বলে আমরা শুনি যে আদম সৃষ্টি তারপরে জাননাতে দিলেন প্রথমে সেখান থেকে দুনিয়া নিয়ে আসলেন লীলা খেলা অনেকে তো এটা এখানে যেটা এই যে কেন তুমি বানাইলা কেন এবার দিলা এই কেন প্রশ্নগুলি হলো অবৈধ হারাম নিষিদ্ধ কারণ সুরহাম বলেছেন লাউস আলু লাফাল আল্লাহ যা করেন এটা জ্ঞানে বিরুদ্ধে আসবে তোমার সে জ্ঞান নাই, তুমি ভুল করবা তুমি মূর্খ কেন প্রশ্ন করি তোমার ব্যাপারে আসবে আল্লাহর ব্যাপারে আসবে না চমৎকার কথা বলেন না বলে আমরা এই কথা দ্বারা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহর আয়ালিন তিনি হলেন স্বাধীন তিনি সকল সুতরাং সৃষ্টির এই স্পর্দা নেই তারা বলবে স্রষ্টা তুমি কেন এই কাজটি করবে বলা এটা তার জন্য হারাম বলা অবৈধ যে সমস্ত লোকেরা এই সমস্ত কথাগুলি বলে থাকেন মারেফত তরিকতের কথার দোহাই দিয়ে এবং সেটা হলো বিপত্তিটা কেন হলো মানুষকে আগে নিজেকে চিনতে হবে আমি কি আমার মধ্যে ভালোর একটা বিরাট যোগ্যতা আছে যেটা ফেরেস ছাড়িয়ে যেতে পারি আবার মন্দের একটা যোগ্যতা আছে যেটা কাছা কাছাকাছি বা কাগজ ছাড়িয়ে যেতে পারে আমি এই ডাবল যোগ্যতা দ্বিমুখী যোগ্যতা সম্পন্ন একজন সৃষ্টি এই জন্য আদমকে বেসতে রেখেই আল্লা তালা কিন্তু যাতে সে ভুল না করে তোমার মধ্যে কিন্তু খারাপ প্রবৃত্তি আছে হাওয়া আছে কুপ্রবৃত্তি আছে অতএব কুপ্রবৃত্তি তোমাকে মিসগাইড করতে চাইবে কারো কাছে যদি কোনো অস্ত্র থাকে অস্ত্রকে খুব সেই করার সিস্টেমগুলো তার জানা থাকতে হয় পরমাণু বোমা যারা বানায় যে রাষ্ট্রগুলি বানায় কত ভাবে যে এটাকে সংরক্ষণ করে কারণ একটুখানি দেখুন নিষিদ্ধ কাজের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম হলো যে কোনো নিষিদ্ধ কাজের ক্ষেত্রে পরিভাষা হলো এটা কাছে যেও না আর যেগুলি আদিষ্ট কাজ করণীয় তোমার ভিতরে আগুন আছে না বিপত্তিটা এখানে হয়েছে যে আদম সালাম বলে গিয়েছিলেন ওনার মধ্যে এই গুণটা দেখেছেন যে তিনি ওই ওই গুণটা ব্যবহার করলে তিনি মারাত্মক একটা আব্দুল্ল আর একটা আব্দুল হাওয়া আব্দুল ইলা আর আব্দুল হাওয়া এই তিনি যে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছেন সেটাই প্রকৃত একটি বিপরীত রিপু দিয়েছেন এই সাবধান করেছিলেন আমাদেরকেও যদি ওইভাবে সাবধান করতেন আর ওই রিপুর ক্ষতিকর দিকটা প্রকাশ না পেতো। তাহলে হয়তোবা আমরা এর ভয়াবহতা জানিয়ে দিচ্ছেন যে দেখো সে বিষয়টা হচ্ছে আজকের দুনিয়ায় আমাদেরকে যারা আমরা আখেরাতে বিশ্বাস করি আমাদেরকে অনেকে বলে আমরা নাকি বিশ্বাস। আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই আমরা অন্ধবিশ্বাসী না আমরা বাবা মার বাদ্য সন্তান আমাদের বাবা মা জান্নাত দেখে আসছেন সেই খবর আমাদেরকে দিয়েছেন আমাদের নবী সাল্লা আলাইসাল্লাম জান্নাত দেখে আসছেন সেই খবর আমাদেরকে দিয়েছেন সেই খবরের ভিত্তিতে বিশ্বাস করেই আমরা ওই জান্নাতের জন্য প্রস্তুতি যারা অন্ধ বিশ্বাসী বলছে আমরা যেটা আজকের ঘটনাতে আমরা যেটা উপলব্ধি করতে পাচ্ছি। যে পাক রব্বুল আলমিন সবার ঊর্ধ্বে আল্লাপাক রব্বুল আলমিন যে সৃষ্টি করেছেন ফেরোস্তাকে তারপরে তিনটাই কিন্তু পরিচালনা আল্লাহ করেছে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন বুঝা যাচ্ছেন খালেক সবকিছুরই খালেক সৃষ্টিকর্তা তো এই সৃষ্টিকর্তা বেশি ভালো বুঝবেন আমাদের ভালো মন্দ চাইবে এর পরে আর আল্লাহর নামে হজ করার কোন কারণ হতে বাবা আদম যে কথাটা বলেছেন এটা শুধু একটা দোয়া বা কান্নাকাটি করে সেটা না এটা একটা বাস্তবতার স্বীকৃতি জলম না জল হয়েছে এখানে একটা অভিসার হয়েছে যে আমি জানি আমার মধ্যে মন্দ আছে এটা রব আলের অনেক হ্যাকমত থাকতে পারে তিনি আকামুল হাকিমিন এগুলো লীলা খেলা নয় এটাও একটা হ্যাকমত হতে পারে আমি এই বলতে চাচ্ছিলাম যে প্রমাণ দিয়ে যে আমাদের বাবা মাকে দেখিয়ে এনেছেন যাতে কেউ পর্যন্ত না বলতে পারে যে আমরা অন্ধ বিশ্বাসের উপরে এগুলো করছি সন্দেহ অবকাশী নাই নিজেদের লীলা খেলাগুলোকে যেহেতু আল্লাহর বিধান আছে যেখানে সেগুলো না মেনে নিজেদের মন মতো কাজ কারবার করা সেগুলো হচ্ছে লীলা খেলা ফালতু জিনিস নিজেদের ছোট একটা বিরতিতে অল্প কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো ইনশা আল্লাহ আশা করবো কেউ তুলে যাবে না मृत जीवे अवैध जर्दा सीगारेट गुड़ हराम खाद्य मानदार गण तुम्हारा हेदायत पथे थको पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह आल्ला তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিশ টি বাংলায় भाईर सने सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायुद एक हजार तिरानब्बई Hadith number, Chahajah Tinshah Unushat. Dialogue. Discussion. Discussion. Discussion. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun, Shammukh Shammari, Paraburti Anashthan, PISTV, Bangalai. As-salamu alaykum wa rahmatullahi wa barakatu. Birutirpo, Shammu alaykum shudhi doshak, shakol ke abarur shubhache janatchi. Adokkun thurjodurin. Aapnara aayi quoranir asuri opakka echi lenche. Janna apna dirke আমরা যেটা বলতেছিলাম অতিথির আলোচনার মধ্য দিয়ে যেটা জানতে এসেছিলাম যে এখানে আল্লাহ হরবুল্লাহ আলমিন এই আদম সৃষ্টির ইতিবৃত্তির মধ্যে রেখে দিয়েছেন অনেক শিক্ষণীয় বিষয় এবং যা আমাদেরকে পথের দিশা দেবে পাকান্তরে যাদের অন্তরে বক্রতা আছে পলবিহীম মরভ যাদের অন্তরে রোগ আছে তারাই কিন্তু বক্রপথ অবলম্বন করবে হক দিদিপ্যমান হওয়া সত্ত্বেও দেখেও না দেখার ভান করে আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে অহেতুক ও অবান্তর অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিতে পারি যখন আল্লাহ সুবাহ তাকে যখন বিচারিত করে দিলেন সেই মুহূর্তে আল্লাহ রাগের মুহূর্তে আল্লাহ তার দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দিলেন যাও তোমাকে সুযোগ দেওয়া হলো এই ঘটনা আমরা প্রত্যেকেই আল্লাহ সুবাহ আশা করবো আমরা কেউ ইংলিশ থেকে খারাপ নই আলম সাহেবের কাছে আলমদের কাছে ভিন্ন কথা কিন্তু আমি দোয়া অভাবের মূল মগজ আমার দোয়া কেন কবল হবে আমরা দোয়া করি না অনেক সময় বলি যে আমরা গুনাগার মানুষ আমার দোয়া কবল হবে আপনারা দোয়া করেন তার জন্য কল্যাণ না যে এত খারাপ কাজ করবে আবার এত সময় ধরে করবে এটা তো আরো আবাল নিয়ে আসবে তার জন্য ততদিন পর্যন্ত যে এটা প্রমাণ করছে যে আমরা যদি খারাপ কিছু মৌলিক যেটা সর্বমৌলিক আরেকটা বিষয় এখানে আছে যে আল্লাহর বিষয় তোমাদেরকে প্রতারণা না করে এই প্রতারকের কাজ হলো যত মন্দ জিনিস আছে এটাকে খুব নয় বিভিন্ন ভাবে আছে সারা কোরআন এখন যে মনে করেন এখন নারী জাতির কাছে শয়তান বলতেছে কি আরে তুমি স্মার্ট নারী হবা এখন আগের মতো এগুলি গোমটা মোড়ে দিয়ে সেই যুগ আছে আরে বেরিয়ে যাও বেরিয়ে যাও হাওয়ার কাছে তুমি দেখবা কত বন্ধু যুগ করেছে বন্দী তোমরা তো আবদ্ধ হয়ে আসো মুক্ত যদি করতে চাও সুখ যদি লেবাস ছেড়ে দাও আমার বাবা গুলিকে দিচ্ছে কি আরে তোমার মেয়েটাকে একটা দোতার আছে কিনি দাও না ও শিল্পী হবে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য বিশ্ব কাঁদতেছে তাদের ঘর নেই সংসার নেই মা নেই বাবা নেই ভাই নেই মনুষ্যত্বে দাঁড়ে কাছে তারা এখন নেই সুখ সমৃদ্ধি বলতে কিছুই নেই তো শয়তানের কুমন্ত্রণা কিছুকাল পরে তার কুফল যখন ধরা পড়ে তখন মানুষ বুঝে কিন্তু তখন অনেক বড় বেশি দেরি হয়ে যায় কত কেঁদেছিলেন যে এই ধোকামাজের এই ধোকার কথাটা শুনে আমরা কি সর্বনাশটা করেছি আজকের মানুষও কাঁদবে কাঁদতেছে ক্রন্দন শুরু হয়েছে তো এটাই একটা জিনিস যতই আপনার কাছে শুভনীয় মনে হোক আপনি আল্লাহর পরামর্শের বাইরে আল্লাহ কি বলছেন এই বিষয়টা সম্পর্কে এই বিষয়টা সম্পর্কে যেমন সুদ সুদের ব্যাপারে একসময় মানুষ বলতো আরে সুদ ছাড়া কিনা। আল্লা তালা বলছেন বুঝে দিচ্ছেন আমাদের জীবন তো আর নেই দুনিয়ার মজা স্বাদ যত রকমের হুজুর এখন বুঝতেছি আমি শেষ হয়ে গেছি মানে আমার মা বাবা চেষ্টা করতেছে হাজারো চিকিৎসা করে কিন্তু আমি ফিরে আসতে পারতেছি না একটা আদম হাওয়াকে যেভাবে । ধ্বংসের জিনিস জান্নাত থেকে বাড়ি থেকে বহিষ্কৃত হওয়ার জিনিসটাকে বাড়িতে চিরস্থায়ী হয়ে যাবা ফেরিস না হয়ে যাবা মূলকিল্লা চিরস্থায়ী রাজত্ব পেয়ে যাবা আজকে এই চিরস্থায়ী রাজত্ব চিরসুখ মডার্ননেস আধুনিকতা মানে কত রকমের মুখরোচক শব্দ শব্দ প্রয়োগ করে করে গোটা মানব জাতির বিরাটকে আজকে আমরা বুঝতে পারি ঘটনার মধ্যে আচরণ রয়েছে এবং এগুলো শয়তানের ডাক ঘটনার সাথে যে ঘটনাটা জড়িত সেখানে আল্লাহ পাঠিয়ে দিলেন জমিনে তারপর বললেন কিছুই থাকবে না তাহলে এতে বোঝা গেল যে ভয় বিতি উৎকণ্ঠা যত কিছু আছে সবগুলি থেকে যদি মুক্ত হতে চাই তাহলে একটাই পথ আল্লাহর হেদায়তের কাছে চলে যাওয়া আল্লাহ যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের নিজের জীবনকে গঠন করা যে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে আদম আলাই ইসলাম যে দোয়া করলেন এটাই তো আমাদের কাছে প্রথম দোয়া আর এখানে আমাদের শিক্ষণ কী দোয়ার আদম কি আমি আমার অপরাধকে গোপন রাখবো আমি পাপ করেছি আমি এটা স্বীকার করবো না আমি অনুতপ্ত হব না আর আমি বলবো দাও আল্লাহ দাও আল্লাহ দাও এটা কি হতে পারে কিন্তু আদম যে দোয়া করেছেন রব্দা এখানে তিনটা জিনিসকে আদম আলা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এক নম্বর ওসিলা রব্বানা আল্লাহর আসমাই হোসনার একটি অত্যন্ত সুন্দর নাম পরমচন্দ্র নামের মধ্যে একটি নাম কে দিয়ে তাহসিল করেছেন রব্বানা বলে দেখেছেন আমাদের দেশে এসছে যে আমার বন্ধা কি জানে যে আমরা আমাদের আজমন আজকাল সমাজে দেখা যায় যে উসিরা দেওয়া হয় উনি আল্লাহ রব নামের উচিলে দিয়েছেন দ্বিতীয় দিয়েছেন নিজের গুণার স্বীকৃতি করে নিয়েছেন জলামুসানা এটা একটা দোয়া কুবলের ওসিলা তৃতীয় দিয়েছেন আল্লাহ তালার তিনি ক্ষমাটা চেয়েছেন দোয়ার ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে বান্ধা দোয়ার ভিতরে তিন প্রকার ওসিলা একটা ওসিলা হলো আল্লাহর আসমাগুলি আল্লাহ আসমাউল আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলি নিয়ে তোমরা আল্লাহ আসমাউল হোসনা এগুলির তারপর দ্বিতীয় ওসিলা হলো আপনার নিজের কোন নেক আমল আমল সেটার স্বীকৃতি হলো সেটি বলা যেতে পারে আদম আলি ইসাল্লাম যে দোয়াটা করলেন এবং হাওয়া যে দোয়াটা করলেন এই দোয়ার মধ্য দিয়ে আমাদেরকে স্পষ্ট স্বীকৃতি দিলেন যে কোন প্রকার সেদিকে অসিলা গ্রহণ আদম আলী সালাম ক্ষমা পাচ্ছিলেন না তখন দিয়েছিলেন দেখেছি রসুল তো আমার সন্তানের অসিলা তো ক্ষমা করো এই কথাটা কিন্তু আমার মনে হয় আমরা আদমের এই ঘটনা থেকে চূড়ান্ত আরেকটা জিনিস এখান থেকে বেরিয়ে আসে যে আমরা কোনো একটা জায়গা থেকে বহিষ্কৃত হয়েছি সবাই এই সেটাই বলতেছি আল্লাহ বলছেন একদম নবীর কথা উল্লেখ করে বলেছেন যে বাড়ি তারা হারিয়েছে সেই বাড়ির স্মরণে তাদের অপরাধী জেলখানা থেকে বের হতে চায় না জেলখানাকে নিরাপদ হয়ে গেছে অত্যন্ত সুন্দরভাবে সামষ্টিক আলোচনায় যেমন সকলের সমান অংশীদারের ভিতর দিয়ে এত সুন্দর তথ্য এমন সুন্দর শিক্ষণীয় বিষয়ে বেরিয়ে আসলো যার মাধ্যমে আমাদের জীবনের মোড চেঞ্জ হয়ে যেতে পারে হাঁ যদি আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার ইচ্ছা করে থাকি আসুন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি এবং অবান্তর কথা অহেতুক কথা কোরআন হাদিসের আদিসে নেই এমন কিচ্ছার পিছনে যেন আমরা না দৌড়াই الله العالم العالمنا عبد الشقل كي شهر القدر شنكرون آمين. آمين سبحانك الله و بحمدك شهد لا إله إلا أنت أستغفرك و أتوه والسلام عليكم ورحمة الله وبركاته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 भारत पीला সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলামের কি কী হারুম হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার দেখুন। नबी सल्लाहुअल वसल्लम चल्लिस हादिस कल रारोटाय बांगलेश रे एगारोट भारत पीस टी बांगल्